আমরা এইকেন এর নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত দুটি চমৎকার সেশনের উদাহরণ প্রদান করেছি আমন্ত্রিত অতিথি বক্তাদ্য অলিভার ক্রেপিন লেব্লন্ড জুম নিবন্ধন পৃষ্ঠা সোমবার চব্বিশে সেপ্টেম্বর সকাল ১০টা ইস্টার্ন দোইট টাইম জীবনী দয়া করে জরিপটি সম্পূর্ণ করুন প্রেজেন্টেশন লাইভ সেশনের ভিডিও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে আলোচনা ফোরামে শেয়ার করুন ব্যবসায়িক সম্প্রদায়ের প্রজাত মিস মেরিলিন কেডের একটি চমৎকার ভিডিও রয়েছে যা ইখ্যাংয়ে তার অবদানকে তুলে ধরে